بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين لا رفلا مضل ومن يضلل فلا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 আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সৃষ্টি করেছেন হেদায়তের পথে একটু একটু করে আমাদেরকে হেদায়ত দান করছেন আদর্শ হেদায়তের উপরে টিকে থাকার জন্য আমাদেরকে তালিম ই মাজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সাল্লা সালাম প্রিয় নাবী প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ ব্যক্তিত্ব একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব রসুল সাল্লাহ আলহিউরের প্রতি আল্লাহ সুহানকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দুধ করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার ইয়কালীন কল্যাণ পরকালীন মুক্তি সেই রসুলের প্রতি সাল্লা সালাম আল্লাহ আলা মুহাম্মদ ওয়াল্লা মুহাম্মদ আমাদের আজকের আলোচনা আল্লাহ গুনবাচক নাম কে অস্বীকার করার পরিণতি अल्लाहर गुणवाचक नाम के अस्वीकार कर परिणति आल्लाचक नाम अल्लाहर गुणवाचक नाम गुणवाचक नाम अर्थ गुणवाचक नाम अर्थ कर्म कांडकांडर आरोप अर्थ अल्लाहर गुणवाचक नाम नाम अर्थ अर्थे कर्मकांड कर्मकांडेर अर्थ এটা হচ্ছে সার্বিক বিষয় শুধু গুনবাচক নাম না শুধু গুনবাচক নাম না হ্যাঁ শুধু গুনবাচক নাম যে অস্বীকার করবে সে কুফুরির মধ্যে পড়ে যাবে মূর্তি পূজক হয়ে যাবে অগ্নি পূজক হয়ে যাবে ইসলামের দায়রা থেকে বের হয়ে চলে যাবে সে তাও শূন্য হয়ে যাবে ইমান শূন্য হয়ে যাবে সে এমন গুনবাচক নামটাকে কেউ স্বীকার করলো কিন্তু গুনবাচক নামের অর্থকে কেউ অস্বীকার করে ফেললো যেমন আল্লাহ কিন্তু বলছেন যে না সম্পূর্ণ আল্লাহর হাত থেকে আসেনা রিজিক এর আরো কোনো রাস্তা আছে এই যে অর্থটাকে অস্বীকার করছে অর্থের যে কর্মকাণ্ড রয়েছে সেটা আবার আর এক শ্রেণীর মানুষ অস্বীকার করছে কি রিজিক দান করেন ঠিক আছে এর অস্বীকারের দ্বিতীয় অবস্থান হচ্ছে যে আল্লাহ আমারে রিজিক দিল না দারিদ্রতার মধ্যে পড়েছে আল্লাহ আমারে রিজিক দিল না चक नाम अर्थे कर्म एटा तीनो एक ही क्यों नाम अस्वीकार कर অস্বীকার করছে ফলাফল হচ্ছে কুফুরি কেউ কি করে এমন জি কেউ এমন করে প্রমাণ আসবে কেউ এমন করে এই ফলাফল হচ্ছে তিন ওটার যেমন আল্লাহর একটা নাম হচ্ছে রাহিম সবচাইতে বড় দয়াময় রাহিম এই রাহিম হচ্ছে একটা নাম এই নামের অর্থটা হচ্ছে করুণা করে যাচ্ছেন মুসলিম ও মুসলিম নির্বিশেষে সকলের প্রতি যদি তিনি করুণা না করতেন তাহলে পৃথিবীতে কাপেররা এক পানীয় পান করতে পারতো না মুসলিম ও মুসলিম নির্বিশেষে অক্সিজেন ছাড়া একটা প্রাণী এক মুহূর্ত বেঁচে থাকতে পারবে না কোনো কাপেরও বেঁচে থাকতে পারবে না আল্লাহ অক্সিজেন সরবরাহ করে যাচ্ছেন তাদেরকে দুনিয়ার নিয়ামত গুলো ছাড়া ছাড়া মানুষ পৃথিবীতে টিকে থাকতে পারবে না আল্লাহ সুস্থতা ছাড়া একটা মানুষের টিকে থাকা কঠিন আল্লাহ সুস্থতা দিয়ে যাচ্ছেন সেগুলো সব আল্লাহর দয়া মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের প্রতি দয়া করে যাচ্ছেন কিন্তু কেয়ামতের দিন তিনি শুধুমাত্র মুসলিমের উপরে দয়া করবেন তিনি সেদিন দয়া করবেন না তিনিান আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য মাছির একটা পাখার পরিমান হতো মাছির একটা ডানিও পান করতে দিতেন না এক টন মাছির মূল্য কত এক টন মাছির মূল্য কত এক কেজি মাছি আপনাকে দিলে নিয়ে বাছায় রাখবেন না তোকে সাজিয়ে এক কেজি মাছি দিলাম বাংলাদেশের সব মাছি তিন দিন পরে এগুলোকে খুঁজে কোথায় পাচ্ছি একটা মাছির মূল্য নয় মাছির যে পাকাটা আছে এই মূল্য আল্লাহর কাছে এই দুনিয়ার পাখাটার যতটুকু মূল্য সেই পরিমাণ মূল্য মূল্যটাকে দেন না আল্লাহর কাছে কোন গুরুত্ব নেই যদি গুরুত্ব থাকতো বলছেন যে তিনি করতে দিকে কিন্তু দয়া করে যাচ্ছেন একটার পর একটা আমাদের উপরে কত অসংখ্য দয়া আল্লাহ যে দয়া করে আমাদেরকে সকালবেলায় হায়ারটুকু ফিরিয়ে না দিতেন যদি ফিরিয়ে না দিতেন আমরা কে উঠতে পারতাম না ঘুমের মধ্যে মানুষের কোনো কিছু কাজ করে না এমনকি ঘুমন্ত অবস্থায় আল্লাহ তালা শরীয়ত মহকুব করে দিয়েছেন ঘুমন্ত অবস্থায় কোন সরিয়ত আছে যে ব্যক্তি সালাচ্ছে ঘুমিয়ে পড়লো ঘুমিয়েছে ঘুমিয়েছে উঠতে পারছে না ঘুম বাংছে না কিছুই না কিন্তু আল্লাহ শরীয় কত সুন্দর করেছেন এই সাতটায় হচ্ছে ওর জন্য ফজরের রক্ত সাতটায় হচ্ছে ওর জন্য ফজরের তাই বলে ঘুমায় থাকবা হ্যাঁ সকালবেলা সময় না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে অযাচিত ও ঘুমিয়ে পড়েছে উঠতে পারে পারেনি ও এখতিহারের বাইরে ঘুমন্ত অবস্থায় বাইরে। ঘুমের মধ্যে অপরাধ করে না কে ঘুমের মধ্যে দেখতেছে না দেখে সবকিছু ঘটে যাচ্ছে হত্যাকাণ্ড ঘটায় অমুক রে নিয়ে রাতে চিন্তা করে ঘুমের মধ্যে দেখছে ওরে গিয়ে দিচ্ছে দুই পিসে ঘুমের মধ্যে চুরি করতেছে ডাকাতি করতেছে মারামারি কাটাকাটি করতেছে ঘুমের মধ্যে সবকিছু করতেছে বিচার হচ্ছে কোনটা একটারও বিচার হয় না কিন্তু বুজুর্গের ঘুমের মধ্যে যা যা করে সবগুলোই দেখেন না গেল স্বপ্নে দেখলেন স্বপ্ন দেখার পর বলছে তবলিকের কিছু মুরব্বি সাথে সাথে বৈঠক হলো হ্যাঁ ওনার স্বপ্ন ধরি করতেই হবে তো ঠিক আছে এটা যদি করতে তাহলে সব স্বপ্নই মানবেন না বলছে হ্যাঁ ওনার সবগুলো স্বপ্ন হচ্ছে সত্য শতভাগ সত্য ওনার সবগুলো স্বপ্ন শতভাগ স্বপ্ন যদি হয় পৃথিবীতে এমন কোন যুবক আসেনি যে কাজটা করলো কেন ঘুমের মধ্যে সেই কাজটা করছে এতগুলা মহিলার ইজ্জত কেন সে মানলো নষ্ট করলো কেন জেনার বিচার কেন চলছে উত্তম নাই আঘাত যেমন প্রতিঘাত যদি ওরকম হয় উত্তর থাকে না স্বপ্ন যদি আমাকে তো আল্লাহ দয়া এরপরে মনে করেন আল্লা সুবাহ আরেকটা নাম্প তিনি হচ্ছেন ক্ষমাসীন সবচাইতে বড় ক্ষমা হচ্ছে অসংখ্য হক কে নষ্ট করে ফেলছি এত হক নষ্ট করে ফেলার পরেও কেউ যদি শুধুমাত্র নীরবে বসে দুই কোটা চোখে পানি ফেলে দিয়ে আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ সুহানু ও তারা অতীতে তাকে যেমন ভালোবাসতেন তার চাইতে বেশি ভালোবাসা দিয়ে তাকে আহরণ করার উপরে নিয়ে যেমন আসে ভিতরে একবার যাওয়া সম্ভব নয় যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ এবং সেই ব্যক্তি জাহান নামে সম্ভব দুধ যেমন ফিরত দেওয়া সম্ভব নয় বাটের ভিতরে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে গোপনে কাঁদে যে ব্যক্তি আল্লাহর আল্লাহর তাও খুঁজে পাওয়া যাবে না তাও খুঁজে পাওয়া যাবে না মিডিয়ার যুগ সার হাত বসে বসে ইন্টারনেটেই কাজ করে কাঁদবে কখন সার হাত সকাল থেকে কলেজ ইউনিভার্সিটি ব্যবসা বাণিজ্য কাজ কাম এটা সেটা রাতের বেলা গিয়ে কখন কাঁদবে আল্ মাসে একবার হয়তো আমাদের অবস্থাটা কি আমরা কতক্ষণ কাঁদি আল্লাহর কাছে অথচ আল্লাহর হুকুম হচ্ছে যে তোমরা কম হাসো বেশি কোনে এই যে সারাদিন হাসছি খেলছি করছি ফিরছি মনেই হয় না যে আমরা মৃত্যুবরণ করবো আমাদের সার্বিক জীবনের চালচলন দেখলে মনে হয় না যে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি ফাঁসির আসামিদেরকে দেখেছেন যা মাথার উপরে সবসময় ফাসির একটা দণ্ড ঝুলে আছে মরেই গেছে। ফাঁসির আসামির ওই দণ্ডের চাইতে বড় দণ্ড আমার আপনার সামনে যে কোনো মুহূর্তে তুমি মরবা এই কথা যদি একটা মানুষ বিশ্বাস করে তাহলে ওর চাল চলন এরকম হাসি ঠাট্টা ইটা ওইটা সেটা হতে পারে না দুনিয়ার জন্য এটা অসম্ভব কথা মনেই হয় না এই দেশের মানুষকে দেখে বা আমাদের চালচলন কে দেখে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি এটা খুব কঠিন খুব খারাপ একটা বিষয় এটা মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় তখন এই অবস্থার সৃষ্টি হয় আল্লাহর এই যে নাম গাফার আল্লাহ নাম গাফুর তিনি ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ রসুল কথা গুলো আল্লাহানি তুমি আশা আকাঙ্ক্ষা আমাকে ডাকছো শুধু আশা আকাঙ্ক্ষা আমাকে ডাকছ মা আলামা কানিনকা ওলা উবালি আমি তোমার জীবনে সবগুলো করে দিব এবং আপনার বাপ আপনাকে সম্পত্তির একটা অংশ দিতে পারে কিন্তু আপনার ভাই সবাই তাকে গিয়ে খোঁচা দিবে কেন তুমি তাকে দিলা আল্লাহ বলছেন যে আমি ক্ষমা করে দিব কিন্তু কারো পরোয়া আমি করি না ক্ষমা করতে এরপর আল্লাহ অপরাধগুলো যদি পৃথিবী ভর্তি হয়ে একেবারে আকাশের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায় যদি আকাশের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায় আর তুমি আমার সাথে মিলিত হও সাক্ষাৎ করো তুমি শুধুমাত্র সিলকের পাপ করি আমি এই পিঠি নিয়ে আমি তোমার কাছে চলে এসে তোমাকে ক্ষমা করে দিলাম এই হচ্ছে তার বর্ণনা আদাম এই কথাটুকু যদি তুমি বলো তাহলে যত পরিমাণ পাপ করেছো তার দ্বিগুণ পরিমাণ ক্ষমা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিব আমি কারো না এই যে ক্ষমাটা করবেন আমরা দেখেন না অমর ইদুল খাতাব রাজি আল্লাহ কেমন ক্ষমা করেছিলেন কত বড় যাহে লজ্ঞ হলে পরে নবীকে হত্যা করতে আসে কোলাতর বাড়ি নিয়ে আর আল্লাহর ক্ষমা কত বেশি পৃথিবীর দ্বিতীয় ব্যক্তিত্ব আর মর্যাদা কত বেশি দিলেন যে লোকের এই অবস্থা হলো তার আল্লাহ সোহান কত বেশি মর্যাদা দিলেন যদি নবী আসতো তাহলে অমর ইদুল নাবি আল্লাহ যে মহান প্রজ্ঞাময় এই আজিজ শব্দটা আমাদের কাছে কিছুই মনে হয় না কেন মানুষকে ডাকিজ মিয়া কেন ডাকছি আমরা এর অর্থ জানি না অর্থ জানলে অর্থের কর্ম আমরা জানি না জানি না এই না জানার কারণে এই সমস্যা গুলো সৃষ্টি হচ্ছে মাত্র একটা আয়াত দিয়ে সারা রাত কেঁদে ভূপ ভাসিয়ে ফেললেন কিন্তু আল্লাহ এই যে সম্প্রদায় এই যে মানুষগুলো যারা তোমার দিনের প্রতি আসতেছে না আল্লাহ যারা প্রতি সারা দিচ্ছে না এই হচ্ছে না সেই হচ্ছে না আল্লাহ এক আয়াত করে মা এসার আল্লাহ আনা বলছেন এক আয়াত করে রাসমের চেহারা ভিজলো দাড়ি ভিজলো এই জামা ভিজলো এমনকি যখন যেখানে শেষ দেখছেন মাটিটা পুরোটা ভিজে গেল মাটিটা পুরো ভিজে গেল একটা আয়াত কেন বুঝেছিলেন আজিজুল হাকিম কি জিনিস হাসান এই তিন চারটা জিনিস বুঝে সারাত কেটে যাচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহ ভয়ে কেটে যাচ্ছে বর্তমান সময় মানুষের এই পুকুরি রাস্তার মধ্যে চলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ কে না আল্লাহকে না জানা আল্লাহর পরিচয় না জানা আল্লাহ সম্পর্কে না জানা এই তার একটা অংশ হচ্ছে আল্লাহর আসমাউ সিফাত অস্বীকার করা আসমাউর সিফাত অস্বীকার করা এটা শুধুমাত্র নাম অস্বীকার করার মধ্যে সীমাবদ্ধ নয় নামের অর্থ অর্থে কর্ম অর্থের কর্ম আল্লাহর একটা গুণ হচ্ছে সত্তার পর্দা দিয়ে যে ঢেকে রাখে তাকে বলা হয় সত্তার পর্দা দিয়ে তাকে ঢেকে রাখা এই জন্য পর্দার আরবি নাম হচ্ছে তো পর্দা আল্লাহ সুহানুতাল হচ্ছে সত্তার সত্তারের মানে হচ্ছে দোষ ত্রুটি গোপনকারী কালকে রাত্রে যে পাপ করেছি যদি পৃথিবীবাসীর কাছে আল্লাহ করে দিতেন আমাকে সালাম দেওয়া তো দূরের কথা মানুষ জুতা দিয়ে আমাকে কিছু সাথে জড়িত প্রতিদিন করছি অতচ আল্লাহ গোপন করে রাখছেন গোপন পাপকে গোপন করে রাখছেন আর হোস্ত বলছেন যে মানুষের গোপন পাপ গুলোকে তুমি খুঁজে খুঁজে বের করে আনতে যেও না যা পাপ তো বা প্রকাশ না করে এটা হাজির বিরোধী কাজ আমাদের সমাজে তো পাপ মানুষ আরো প্রকাশ করে হ্যাঁ আজকে তো আমি মাইরা আসলাম ফিল্ডিং গেটিং দিয়ে আসলাম কার সাথে ওই অমুকের সাথে বলিস না আজকে তিন তিনটার সাথে গোপনে জেনা করেছে গোপনে আল্লাহ মাফ করে দিতে পারেন এটা প্রকাশ হয়ে যাবে সেটা বিচার সাজকে আল্লাহ দিবেন দুনিয়াতেও দিবেন আখ দিবেন জন্য গোপন যেগুলো আছে গোপন হচ্ছে এই পাপ গুলো দেখিয়ে মানুষের থেকে আরো বাহা নেওয়ার জন্য কয়টা খুন করছো এগারোটা খুন করে আজকে জেলে আসলাম বা কিরে তোর কামাই কত মাসে তিন লক্ষ টাকা ইন্টারেস্ট আছে লক্ষা ইসলাম করবে কি ঠিক আছে হুজুরটা আরাম আলালের মালিক আল্লাহ তো আরাম ও করে না আলালো করে না উজুর করে আর পিছনে কেন ওদিকে ঘুমাচ্ছে কেন তো এগুলো তো পরিবর্তন হয়ে গিয়েছে জন্য গোপন পাপকে গোপনের মধ্যে রাখতে আমরা চেষ্টা করবো গোপন পাপ যেগুলো হয়ে করতে না আনি গোপন যেগুলো আছে প্রকাশ্য যেগুলো আছে সেগুলো বিষয়টা ভিন্ন হচ্ছে আল্লাহ সুবাহ হচ্ছেন সত্তার উনি ঢেকে রাখছেন এরকম আল্লাহ সুবাহ প্রত্যেকটা নামের অর্থ রয়েছে আল্লাহর একটা নাম হচ্ছে মাহুদ সকল পোকা হচ্ছেন তিনি পাবেন শব্দের অর্থটাকে শব্দের অর্থকে তারা মানছে না আল্লাহ নামের অর্থকে তারা মানছে না অর্থের যে কর্মকাণ্ড রয়েছে কর্মকাণ্ডকে তারা মানছে না এটা হচ্ছে একটা দিক বন্ধ নাম নামের অর্থ कानी नुनबे तेनालीर कोई पैलान আমি যেমন কথাই বলবো না তমুক চুপচাপ যুক্তি বালির লোক বিষয়টা এমন কানের কোন বর্ণনা পাওয়া যায় আপনি যখন বলবেন যে শোনার ক্ষমতা যেহেতু আছে তাহলে তো অবশ্যই কান আছে তাহলে আল্লাহর আপনার কথা চলে গেল এটা চলবে না কান দিয়েই শুনতে হবে না হলে শোনা যাবে না বিষয়টা আল্লাহ তিনি সবকিছু শুনেন। কিভাবে শুনেন যেমন ভাবে শোনা দরকার তার জন্য তিনি তেমন ভাবে শোনেন তার জন্য যেমন শোভনীয় তিনি তেমন ভাবে শোনেন তেমন ভাবে শোনেন আমরা দিচ্ছি এদিক দিয়ে বেরোচ্ছা আর একদিক দিয়ে তাই না সব প্রাণীর কি দুইটা রাস্তা আছে আমরা খাচ্ছি এখান থেকে মলমূত্র ত্যাগ করছি আর রাস্তা থেকে সব প্রাণীর কি মলমূত্র ত্যাগের রাস্তা আছে এখান থেকেই খাচ্ছে আবার এখান থেকেই বমি করে দিয়ে বের চলে যাচ্ছে তার মলমূত্র থাকলেই যে হতে হবে এমন না আপনার হাত আছে আমার হাত আছে আপনার হাত আছে বিড়ালেরও সামনে হাত আছে অন্যান্য প্রাণীরও হাত আছে সবগুলো হাত কি রকম একরকম না অনেকগুলো প্রাণীর সিং আছে সবগুলো সিং কে একরকম হরিণের সিং কিসের তৈরি গরুর সিংটা কিসের আর ডি আর ডি দুইটাই সিং কিন্তু না একরকম না থাকলেই হতে হবে না থাকলে হবে না বিষয়টা হ্যাঁ সবচেত দিয়ে শুনে মানে মুখ দিয়ে শুনে ও শুনে কিন্তু ওর কোনটা হতে হবে আপনার আমরা কথা বলছি ওবাও তো কথা বলে কি দিয়ে কথা বলে ওবাও কথা বলছে না কি দিয়ে অন্ধ চোখে দেখে না কিন্তু ওর কাছে আপনি দশ টাকার নোট দিয়ে বললেন তোমার আমি টাকার নোট দিলাম দেখেন কি করে কেন্লাচক সিপাক আল্লাহর চক্ষু আল্লাহর শ্রবণ শক্তি আল্লাহর ডানহাত আল্লাহ বাম হাত এবং আল্লাহর মুষ্টি আল্লাহর আঙ্গুলি সব আল্লাহ কেমন আল্লাহর জন্য যেমন হওয়া দরকার ঠিক তেমন কাম নেই কিন্তু হ্যাঁ বর্ণনা পাওয়া যায় তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যেতু সেহেতু আল্লাহর উপরে কোনো যেহেতু সেহেতু চলবে না আল্লাহর আল্লাহ যেহেতু সেহেতু অতএব এবং সুতারান এগুলো আল্লাহর ক্ষেত্রে নেই রসুলের ক্ষেত্রেও এগুলো নাই মানে ওয়াহির ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয় কারণ তুমি শরীয়ত প্রণয়নকারী নাও তুমি শরীর প্রণেতা নাও তো অস্বীকার করা রাস্তা। এই রাস্তায় যে যাবে তার সালাত থাকতে পারে সিয়াম থাকতে পারে হাত জাকাত থাকতে পারে তার আরো কিছু থাকতে পারে আরো কিছু থাকতে পারে কিন্তু সে অমুসলিম হয়ে যাবে বুঝতে পারছি আল্লাহ রসুল একজন অমুসলিম সাহাবিক তার সামনে আল্লাহ সুবাহর কিছু সিপাত বর্ণনা করছেন কথাবার্তা বলছেন তিনি ব্যতীব্যস্ত হয়ে পড়লেন এটাকে অস্বীকার করার জন্য আল্লাহ সিফাত গুলোকে অস্বীকার করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন বলছেন যে আশ্চর্য বিষয় কথা এরা ইসলাম কবুল করছে আল্লাহ সিফাত গুলোকে অস্বীকার করার জন্য এরা একদম ব্যস্ত হয়ে পড়েছে এটা কেমন কথা হলো আল্লাহ সিফাত গুলোকে অস্বীকার করার জন্য এরা ব্যস্ত হয়ে পড়েছে এরা আল্লাহর মোহকাম আয়াত মেনে নিচ্ছে স্পষ্ট আয়াত মেনে নিচ্ছে আল্লাহকে ডাকছেন যাচ্ছে যেতে যেতে বলছে যে দেখো মোহাম্মদ পাগলের অবস্থা আর ওকেই দেখো এখন শেষ দায় করেছে বলছে ও এক আল্লাহর এবাদত করে ও ডাকে মানুষকে এক আল্লাহ এবাদতের দিকে অথচ শেষ দায় কে ও দুইজন ডাকছে দেখো একজন হচ্ছে রহমান একজন হচ্ছে দুইজনকে ডাকছে আর একজন মন্তব্য করলো যে দেখো দেখো দেখো এক আল্লাহ দিকে ডাকছে এক আল্লাহ দিকে মানুষকে ডাকে ওকে দেখো রহমানের পূজা করে রহমানের করে কেমন কথা রহমান কে ছিল রহমানের কারা খাদিস থেকে ওদাই বিহার সন্ধি চলছে উদায় সন্ধি আমরা পড়েছি না স্কুল কলেজে ওদাই বিহার সন্ধি সন্ধি আমরা পড়েছি কে পড়েছি কি জানো বাংলাদেশ শিক্ষা বোর্ডের শিক্ষা ধর্ম শিক্ষা স্কুল শিক্ষা বোর্ডের ধর্ম শিক্ষা ইসলাম শিক্ষা না যাই হোক এই যে যখন সন্ধি চলছে এই সন্ধিটা হয়েছিল কাদের সাথে মক্কার মুশিকদের সাথে মক্কার মুশ্রিকদের সাথে খেয়াল রাখবেন মক্কার মুামের চুক্তি হচ্ছে এই চুক্তি আমার পৃষ্ঠার প্রথমে আল্লাহ রসুল বলছেন যে লিখে দাও বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রসুলের আদেশে সাহাবি লিখছেন কি লিখেছিলেন কে লিখেছিলেন আলির তিনি ছিলেন লেখক উনি লিখে দিচ্ছেন বিসমিল্লাহ রহমান মক্কার মুশ্রিকদের পক্ষ থেকে যে লোকটা এসেছিল চুক্তি করতে পারছি না আমরা চিনি না মোহাম্মদ তুমি কোন রহমানের নাম নিয়ে আসছো আমরা তো ইয়ামানের রহমান ছাড়া আর কোন রহমানকে চিনি না মুশ্রিক কি বলছে ইয়ামানের রহমান ছাড়া আর কোন রহমানকে আমরা চিনি না তুমি আবার কোন রহমানের নাম এখানে লিখলে আমরা কোন রহমানকে চিনি রহমান রহমান এই মুর্শিকদের আলম ইয়ামানে একটা দেবতা ছিল মক্কার মুশিকরা ইয়ামানের ওই দেবতার নাম ছিল রহমান ওই দেবতার এবাদত করত। মক্কার মুশিকরা আমাদের দেশের মানুষ ভারতে চলে যাচ্ছে আজমিরে যাচ্ছে ওরা ইয়ামানে যেত আর করেছিল ছিল না একজন ইমাম আর কি নাম কি ছিল একজন ইমাম তবলিগের কথা মতো জনৈক বুজুর্গ বলেছেন একজন ইমাম হ্যাঁ কি লোহাই জানো লোহা কোম্পানি মালিক থেকে প্রবেশ করেছিল মক্কায় মূর্তি ইয়ামান থেকে মক্কায় মূর্তি প্রবেশ করেছিল মূর্তি এসেছিল মূর্তির সংস্কৃতি ওখান থেকে উঠলো তো এরা যেতে ওইখানে পূজা করতে রহমানের পূজা করতে যেই লোকটা বসে চুক্তি করছেন তিনি ওই রহমানের পূজারী ছিলেন তিনি যখন দেখছেন যেমান তিনি বলছেন আমরা তো তোমানের রহমান ছাড়া আর কোন রহমানকে চিনি না তুমি আবার কোন রহমান নামক দেবতার নামে এখানে চুক্তি করছো আমরা এটা মানে এটাকে মুছে দাও মুছে দাও এটাকে এটা চলবে না রসদ আসলাম বলছেন যে তাহলে কি নামে হবে বলছে আমরা যেটাকে চিনি তোমরা সবচাইতে বড় আল্লাহর নামে করছি রোসাম দেখলেন যে হ্যাঁ ঠিক আছে আল্লাহর অনেকগুলো নাম তার মধ্যে আল্লাহ নাম একটা আল্লাহর একটা শিবা হচ্ছে তিনি আলী অনেক উপরের অতএব আল্লাহর নামই তো আছে আলীরা যেমন যে আলী এরপরে লিখছেন যে এই চুক্তি নামা মুহাম্মুর রসুল সাল্লাম এর পক্ষ থেকে মক্কার সাথে এত বিচক্ষণ ছিল ওই লোক বলছে মোহাম্মদ তোমাকে যদি আমরা রসুল হিসাবে মেনেই নেই তাহলে এত লড়াই যুদ্ধ বিগ্রহের দরকারটা আমাদের সাথে তোমার সমস্যাটা হচ্ছে হচ্ছে তুমি বলছো তুমি আল্লাহ রসুল আমরা বলছি তুমি আল্লাহ রসুল নাও আমরা বলছি তুমি রসুল নাও তোমাকে রসুল হিসেবে আমরা আমাদের চুক্তিতে মেনেই নেই তাহলে আর তোমার সাথে আমাদের বিরোধ কিসের কি জন্য তুমি হিজত করে চলে গেলে তুমি তো আমাদের সম্প্রদায়ের মানুষ এতগুলো মানুষ মক্কা থেকে কেন চলে গেল ওরা তো সবাই আমাদের রক্তের তাহলে তো সব যুদ্ধ বিগ্রহ সব মিটে যায় আমরা তোমাকে রসুল হিসেবে মানি না রসুল মানলে তো সব সমস্যার সমাধান আসলে তো বিষয়টা তাই এই জাতি এত খানিকা ইমাম এইটা সেটার পিছনে যাওয়ার কারণ কি রসুলকে তারা রসুল হিসাবে না পারছে না ইমাম সাহেবরা ভিন্ন পথে কেন চলছে রসুলকে রসুল হিসাবে মানেনি রসুলকে রসুল হিসাবে মানেনি যদি রসুলকে রসুল হিসাবে মেনে নিত তাহলে এত মত পথ থাকতো না একটা তরিকায় চলে আসতো সেটা হচ্ছে না তরিকার দিকে দেখেন মানুষ যারা রসুলের আদর্শে যেতে চায় তাও বা একটা বাধা এরপরেও বাধা গেছে আল্লাহ করে এরপরে বাধা তো বলছে বিচক্ষণ মানুষ বলছে যে তোমাকে যদি রসুর হিসেবে বলছে তুমি তোমার নামটুকু লেখো আলির আমার এই আল্লাহ রসুলের পক্ষ থেকে এই কথাটা মিটে দাও কি নাম তুমি লিখে দাও মোহাম্মদ আবদুল্লাহর পক্ষ থেকে আমার সাথে রসুল কিন্তু আমি তো আগে আল্লাহর আর এটা পরিচয়ের উপরে চুক্তি হচ্ছে আমি আব্দুল্লাহ ছিলেন ঠিক আছে চলো এই কাফের বলছে যে আমরা আমার রহমান ছাড়া আর কোন রহমানকে চিনি না অতএব না তোমার এই রহমান নামের উপর আমরা চুক্তি করতে পারব না ওইদিকে আল্লাহ শেষদায় বলছেন বলছে দেখো দেখো পাগলের অবস্থা ও এক আল্লাহের দিকে ডাকে ও শেষদায় কেমন অবস্থা আলী রবি যুগে মুসলিমদের মধ্যে হতে একটা সম্প্রদায় আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করতে বসলো জামিয়া সম্প্রদায় সামনে জাহলিয়াদের আলোচনা सर्वप्रथम आल्ला गुणागुली के अस्वीकार कर অবস্থান শুরু হয়ে গেল অবস্থান উপস্থাপন করতে পারছে না আল্লাহ যে সিপাত গুলো বিষয় আল্লাহর সিপাত উপস্থাপন করব জাতির অবস্থার উপরে বুঝেছুনে অবস্থার উপরে আমি বর্ণনা করতে থাকি যেমন আমরা এতক্ষণ বর্ণনা করলাম যে আল্লাহ হচ্ছেন গফার আল্লাহ হচ্ছেন সাত্তার এটার বাস্তবতা কি আল্লাহ তারা সবকিছুকে ঢেকে রাখতেছেন যদি দোস্তি গোপন করে রাখতেন তাহলে কি অবস্থা হতো দেখেন না সরকারের দোস্ত কিছু গোপন তথ্য যদি ফাঁস হয়ে যায় তাহলে যাচ্ছে গদি গাচ্ছে কিছু গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে মানুষদের ওদেরকে কত বেশি বেজ যদি করছে কিছু গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে আল্লাহ যদি পৃথিবীর সব মানুষের গোপন তত্ত্ব গুলোকে ফাঁস করে দেন ও মাঠে মরে যাবেহত্যা করবে মানুষ আশ্চর্যকে আল্লাহর দিনের পথে ডাকে আল্লাহর গুলো বুঝাতে চেষ্টা করে কিন্তু তাদের এই বুঝ গুলোর মাধ্যমে মানুষ আরো অস্বীকার করে ফেলে মানুষ অস্বীকার করে ফেলে দেখেন না আমাদের দায়ীদের অবস্থা আমরা পূজাতে গেলেই ওরা আবার আমাদের উপরে আরো বেশি চাপায় দিচ্ছে তার মানে কি দাওয়াতের পদ্ধতি আমাদের জানা নেই সমস্যার সৃষ্টি হচ্ছে এই না জানার কারণ হচ্ছে না আপনি দাওয়াত দিবেন আপনাকে মারবে ধরবে কিন্তু মুসলিমদের মধ্যে হতে আপনার দাওয়াত কে অস্বীকার করবে এই বিষয়টা তো আলাদা বিষয়টা তো ভিন্ন বিষয়টাই ভিন্ন বিষয়টাই যে কি মানে আলিরাদ্য হয়ে যাচ্ছে কেমন কথা আলিরাদে এরপরে সাহিদের মানে কোলাপায় আসি শেষের দিকে একদম শেষের দিকে আলির মৃত্যুর পরে কোলাপের আশিদিনের পরের ঘটনা কুফা থেকে একটা শ্রেণীর মানুষ এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসতেছে মক্কার দিকে যে হজে যাচ্ছি যদি রসুনের কোন সাহাবির সাথে সাক্ষাৎ হয়ে যায় তাহলে এই আশা নিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে দিনের কোন বিষয় আপনাকে সফর করতে হবে জানতে হবে বোঝার জন্য কুফা থেকে মক্কা দূরত্ব অনেক এইখান থেকে সফর করে করে আসতেছে আস্তে আস্তে হজে এসে পেয়ে গেলো আর সে লোকজন কারা তারা সারাদ করে সিয়াম পালন করে ইসলাম পালন করে সাহি তাদেরকে চিনছেন আবদুল্লাহিন আব্বাস তাদেরকে চিনছেন চিনার পরে প্রথম মুক্তি করছেন তুমি তাদেরকে গিয়ে জানিয়ে দিও যে আবদুল্লাহ ইবন আব্বাস তাদের সাথে সকল প্রকার সম্পর্ককে চিহ্ন করার ঘোষণা দিয়েছেন কারণ তারা ইসলামে থেকে তারা নাস্তিক হয়ে গিয়েছে আল্লাহর প্রতি এনে তারা হয়ে যাচ্ছে বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনার পরেও তারা মুসিক হয়ে যাচ্ছে অতএব তুমি গিয়ে প্রথম বিষয়টা ঘোষণা দিও যে ওরা যদি ওদের এই কথার উপরে অটল অবিচল থাকে আব্দুল্লাহ ইবিন আব্বাস তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছে এটা হচ্ছে আল্লাহ আসমাউ সিবাদ অস্বীকারের বিষয় আল্লাহ সুবাহ আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে এই নাম গুলো নিয়ে তোমরা আল্লাহকে ডাকোয়ার্লা আল্লাহর নামের মধ্যে যারা বিকৃতি সাধন করছে তাদেরকে তোমরা বর্জন করো বর্জন করার হুকুম করছে আল্লাহ যারা বিকৃতি সাধন করছে মানুষ কখনো রহমান হতে পারে না মানুষ কখনো রহিম হতে পারে না মানুষ কখনো গাপ্পার হতে পারে না মানুষ কখনো গফুর হতে পারে না এগুলো হচ্ছে আল্লাহর নামের প্রতি অসম্মান আল্লাহর নামের প্রতি অসম্মান এগুলো আল্লাহর নামের প্রতি অসম্মান খবর দে বলছে না এই ভাই মানুষ এই যে নামের ক্ষেত্রে একটা হচ্ছে মানুষের নামের মধ্যে নাম দেওয়াই যাবে না দিতে হলে আর একটা নীতিমারা রয়েছে আব্দ দিয়ে দিতে হবে এর পরেও তখন দিয়ে ফেলেছে সুন্দর করে ডাকে না এই রহমানিক আল্লাহ নামের ক্ষেত্রে সাধন আল্লাহ বলছেন বর্জন করো তাদেরকে বর্জন করো তাদেরকে তারা জানতে পারবে তারা কি করছে আল্লাহ সুবাহ রহমান এই যে এবং রাম যখন রহমান দিচ্ছেন তারা প্রশ্ন তুলছে আল্লাহ বলছেন যে তারা তো রহমানকে অস্বীকার হচ্ছেন আমার রবাহ তিনি ছাড়া আর কোন সত্য ইলাহ নেই তোমরা মনে করছো যে আমি রহমান নাম ডাকছি আমি অন্য তোমাদের দেবতা পূজা করছি কিনা মনে রেখো রহমান হচ্ছে আমার রব তিনি ছাড়া সত্যিকার কোন ইল্হ নেই তার অসংখ্য নাম রয়েছে অসংখ্য নামের মধ্যে রহমান একটা নাম রাহিম একটা নাম কাপুর একটা নাম এই যে সবগুলোকে বিশ্বাস করে নিতে হবে মনে প্রাণে এবং তার সাথে পুরোপুরি সম্মান বজায় রাখতে হবে আল্লাহ বলছেন বলে দাও হি আমি তার উপরে রহমানের উপরেই আমি ভরসা করি মাতা রহমানের দিকেই আমি আবার প্রত্যাবর্তন তার আল্লাহর নাম হচ্ছে অসংখ্য নিরানব্বইটা এসেছে হাদিসের নাম রয়েছে তারপরে ইঙ্গিত দিয়ে গিয়েছেন হাদিসে ইঙ্গিত রয়েছে যে তেয়ামতের দিন আল্লাহ রসুল শেষ দায় পড়ে থাকবেন এরপরে আল্লাহ তাকে সেই সময় শিখাবেন যে নাবি তুমি এই এই বিষয়গুলো আমার কাছে চাও এই এই ভাবে চাও আল্লাহ তখন নিজের কিছু নাম আরো শিখাবেন সেই সময় শিখাবেন দিন যে আল্লাহ তারা দয়া করবেন তখন ওই নাম গুলোর মাধ্যমে সাফাতের সুযোগ দিবেন সাফাত করার এই যে ওই সময় সুযোগ দিবেন রসুল তখন জানতে পারবেন আল্লাহ আরো কিছু না তার মানে আল্লাহ নাম হচ্ছে অসংখ যেগুলো আমরা পেয়ে নিয়েছি পেয়ে গিয়েছি কোরআন হদিস সেগুলোর প্রতি পূর্ণই মান যেগুলো বাকি রয়েছে সেটার প্রতিও পূর্ণ এই নামের একটাকে কেউ যদি অস্বীকার করে অথবা একটার কর্মকাণ্ডকে কেউ যদি অস্বীকার করে একটার অর্থকে কে যদি কেউ অস্বীকার করে এই অর্থের মধ্যে যদি আবার কেউ মিশ্রণ ঘটায় আল্লাহর দয়ার আর দয়া একই রকম এখন আর হজরত আল্লাহর কাছে দয়া চায় না হজরতের কাছে গিয়ে দয়া চায় খাজা বাবা দরবারে গেলেও খালি না অথচ আল্লাহর কাছে ইন্ডিয়া কি একটা খানকাই খানকাই গিয়ে দেখলাম উপরে আসমান হে জমীন হি আবা খা এই আকাশ তোমার এই জমিন আগে দাওয়াতি কাজ করছে এক মসজিদের ইমামের সাথে সালাদের আগে কথাবার্তা পড়লাম কথাবার্তা শুনে ভালোই লাগলো দাওয়াত উপস্থাপন করলাম তার সামনে কিছু কিছু বিষয় সালাদ পড়লাম জোরে পরে দোয়া করছে যদি জানতাম কশিন কালো ওর পিছনে করতাম না যদি জানতাম এমন একটা মানুষের পিছনে আজকে ইক্তেদা করে ফেললাম আগে কথাবার্তা বলছে দেখলাম ভালো পরে শুনছি আল্লাহ এটা বাংলায় বলছে না উর্দুতে বলছে কেন বাংলায় বললে তো সব মানুষ জেনে ফেলবে ওর যে গোপন ভেদ এটা তো জেনে ফেলবে ওদিতে বলছে সবাই বলছে আল্লাহ মুসলিমদের অবস্থা এরপরে গেলাম বাইজিত মুস্তামির মাজারের ওইখানে মাজারের পিছনে প্রোগ্রাম ছিল তো গেলাম যে শীতকিরে আঁকড়াটাকে দেখে আসি বাইজিৎ বুস্তামের মাজার থেকে যখন বের হয়ে আসতেছি মেন রোডের উপরে যে তরুণের উপর দিকে চোখ চলে গেল চোখটা যখন চলে গেল তাকিয়ে দেখলাম প্রতিমার সামনে দণ্ডায় মান একনিষ্ঠ প্রতিমার সামনে দণ্ডায় মান দণ্ডায় মান একজন প্রতিমার সামনে দণ্ডায় মান প্রতিমার সামনে দণ্ডায় মানুষের যদি এখনো তরুণ থাকে তাহলে এখনো আছে অনেক নতুন লেখা প্রতিমার সামনে দণ্ডায় মান একনিষ্ঠ একজন কাফের এইভাবে লেখা প্রতিমার সামনে দণ্ডায় মান আলিমুলা আছে মসজিদ আছে ওদের সাথে গিয়ে কথা বললাম এটা দেখার আগে যে আপনারা এখানে কি কি করছেন হুজুরের সাথে আমরা দিনের খেত মুখ মানুষকে কোরআন শিখাচ্ছি এই শিখাচ্ছি গাইবাদতের আজকে এতগুলো মানুষ দিন শিখছে কোরআন শিখছে আপনি এটাকে কোথায় ফেলবেন বলেন এরা তো কোরআন শিখছে হতে পারে গাই ওইটা দিয়েই তো এটা চলছে আমাদের ছেলেমেয়েরা করতে আপনি যেগুলো করছেন বলে আমি কি করব আমি তো কোরআনের ঠিক একই উত্তর দিল কয়দিন আগে মাজারের একজন খতিব আছে রবিউল ইসলাম নাম আমাদের সিনিয়র ছাত্র আমার দুই তিন সিনিয়র ওর স্যার দেখা হলো এখানে এরপরে মোটর সাইকেল ওখানে কথা বলতে বললাম যেব থেকে এসেছি বলছে হ্যাঁ ইমাম ইবনে তাইমিয়া এই মতে দিয়েছেন যে ফালতু কথা কম বলেন ইমাম ইবনে তাইমিয়া এই মতে দিয়েছেন আপনি হাদিস পড়েছেন আপনি হাদিসের উপরে পড়াশোনা করছেন ঢাকা ইয়াতে মাদ্রাসা এটা আপনি সই মুসলিম হাদিস পড়েনি যে রসুল নিষেধ করেছেন আপনি ইমাম ইবাদ তাইমিয়া দিয়ে আমাকে কি বুঝাতে চাচ্ছেন আমি ইমাম তাইমিয়ার অনুসারী আর আপনি হচ্ছেন আরেকজন ইমামের অনুসারী অতএব আমার ইমামের কাছে এই তো বিষয় আপনি আমাকে ওইটা নিষেধ করেছেন কি করব আমরা ওইখানে থাকার কারণে অন্তত মসজিদটা ঠিক আছে যদি আমি ওখান থেকে চলে আসি তাহলে মসজিদটাকে ওরা নষ্ট করে ফেলবে বলে আপনার এ যে নষ্ট হচ্ছে বলছে আমি তো জাতিকে ইসলামি দিকে ডাকার জন্য ওখানে আছে আমি তাফসির করি ওই মসজিদে মাঝার মসজিদ আমি আমাদের সিনিয়র ইসলামের দিকে ডাকি এই জটাদাড়ি পাগল পুগল এইগুলোকে মসজিদে মাঝে মাঝে নিয়ে আসি মসজিদে নিয়ে আসেন তারপরে আবার যায় তাহলে কোনটাকে প্রাধান্য দিল ওই দুই জায়গাতেই আছে মাসা আল্লাহ আমরা যদি ছেড়ে দিয়ে চলে আসি এই তো শেষ হয়ে যাবে মসজিদ ধ্বংস হয়ে যাবে মসজিদটাকে টিকে রাখার জন্য ওখানে যাচ্ছে আপনার এবাদতো বরবাদ হয়ে যাচ্ছে বলছে নিয়তের উপরে সবকিছু তো আল্লাহ মাফ করে দিবে ট্রাক যাচ্ছে না আল্লাহ তুমি আমি মারিও না গিয়ে দিবেন ইয়া আল্লাহ এগুলো হচ্ছে সব কুফুরির অন্তর্ভুক্ত এই নাম নামের অর্থ অর্থের মুক্তি না আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার পুকুরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকল প্রকার পুকুরি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন মুসলিম হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করেন মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন যদিন বেঁচে থাকবে আল্লাহ আমাদেরকে তার তিনের উপরে অটল অবিচল রাখেন মৃত্যুবরণ করার সময় আল্লাহ তালা আমাদেরকে তা কিমানের উপরে মৃত্যুবরণ করা তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু দান করেন মৃত্যুর এপায় থাকবে দুইয়া ওপারে থাকবে জান্নাত উল ফির দাউস আল্লাহ আমাদেরকে জান্নাত উল ফের করেন আল্লাহ আমাদের আইলবে বারাকাত দান করেন হায়াতে বারাকাত দান করেন আল্লাহ আমাদের ইজিকে বারাকাত দান করেন আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন আল্লাহ আমাদের এই দাওয়াতকে কবুল করে নেন আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করে নেন اللهم آمين واخر دعوانا الحمد لله رب العالمين صلى الله وسلم بارك على نبينا محمد وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته